বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة ثم أما بعد بسيبانك لار شرب الشير شمانيتو شدي ترشب لندو إيبور بي أبنى ديشابني আমাদের নির্ধারিত গ্রন্থের ছত্রিশতম হাদিস এর অবশিষ্ট অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেখানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লাহর দিকের আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে হাদিসাংশটি পাঠ করি অনুবাদ করি অথপর ক্রমান্বয়ে এগিয়ে যাই আলোচনায় শুধুও দর্শকবিন্দু আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেন আল্লাহার ঘর সমূহের কোনো একটি ঘরে যদি আল্লাহর বান্দারা একত্রিত হয় কিতাব আল্লাহ তারা আল্লাহর কিতাব করে ওসু নাহু বেই নাহম এবং পরস্পরে এই কোরআন পঠন পাঠন করে এল্লা তা আলহিম সাকি না তাহলে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকি না শান্তি নাজিল হয় وَغَشِيَتْهُمُ الْرَحْمَةِ رحمة تادر كي چايا ده وحفتهم الملائكة فرشترة تادر كي بشتن ده ده وَذَكَرَهُمُ اللَّهُ فِي مَنْ عِنْدَهُ ابو اويلو قولي شمپوركي عالو چونة الله رب العالمين تاركات جاراروئسين تادر كاتش ايرپا رسول صلى الله عليه وسلم بولين وَمَنْ بَطَّعَ بِهِ عَمَلُهُ جار عمل কম হবে যে লোকটি আমল করে ওই দরজায় পুষতে পারবে না সে ওই আসন পাবে না প্রথমে এখানে রসুল্লাহ আলিউসাল্লাম আমাদেরকে আল্লাহর ঘরে বসে তা আরিমের যে ফজিলত সে প্রসঙ্গে আলোকপাত করলেন প্রথমত এই আল্লাহর ঘর যেখানে সলাৎ আদায় করা হয় বাইতুম মিন বইউথিল্লা আল্লাহর ঘরে আর আল্লাহর ঘর মসজিদসমূহ পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ দ্বিতীয় শ্রেষ্ঠতম ঘর মসজিদে নবাবী মদিনার মসজিদ আর তৃতীয় শ্রেষ্ঠতম ঘর মসজিদুল আকসা যা ফিলিস্তিনে অবস্থিত আর পৃথিবীর সমস্ত মসজিদ যে দেশে যেখানেই হোক না কেন প্রত্যেকটা মসজিদই আল্লাহর ঘর এই ঘরগুলি নির্মাণ করা হয়েছে কেন আল্লাহর আবাদত করার জন্য কারা মসজিদ নির্মাণ করেন আল্লাহ বলছেন সর্বপ্রথম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন গিয়ে কুবায় অবস্থান করলেন আর অবস্থান করেই সাথে সাথে যে কাজটি করলেন সেটা মসজিদ নির্মাণ করলেন এই মসজিদ কুমা মসজিদ নির্মাণ করার পর রসুলসল্লাহ আলিউসাল্লাম পরে যখন এক সপ্তাহ পর চলে আসলেন এখন যে মসজিদে নবমী সেখানে আসার পরে সেখানেই এই মসজিদটা নির্মাণ করলেন এজন্য রসুলসল্লাহ আইউসাল্লামের প্রথম কাজ একটা বস্তিতে নেমে আগে নামাজের ব্যবস্থা করা সলাতের ব্যবস্থা করা সেজন্য কুবায় নেমে প্রথম মসজিদ বানালেন আর এই মসজিদে রসুলসল্লা ইসলামের হাতের প্রথম মসজিদ এজন্য রসুলসল্লাহ আলী সাল্লাম পরবর্তী যখন মসজিদে নবী বানালেন হারাম এরিয়া করলেন এই পবিত্র হারাম এরিয়ার এই মসজিদে নবী রসুলসাল্লা সলাত আদায় করতেন এবং মাঝে মধ্যে তিনি চলে যেতেন ওই কুবা মসজিদে সেখানে গিয়ে তিনি দুই রেখা নফল সলাৎ দায় করতেন আর তিনি বলেছেন কেউ যদি ওই মসজিদে আসে কবার ওই মসজিদে আর দুই রেখাত সলাত আদায় করে তাহলে আল্লাহ রবাহ আলামিন তার আমল নয় একটি ওমরা এর নেই লেখে দেবেন আমরা বলতে চাচ্ছি যে আমাদের জন্য ওদুয়া হলেন বিশ্বনবী মোহাম্মদ তিনি প্রথম বানালেন মসজিদ এবং এখান থেকে এক সপ্তাহের ব্যবধানে গিয়ে যেখানে স্থায়ী বসবাস করলেন হজরা বানালেন আগেই মসজিদের স্থান নির্ণয় করলেন এবং সেখানে মসজিদ বানালেন তাহলে মসজিদের গুরুত্ব কতখানি আল্লাহ রব আলিন তার কে আবা বানালেন বললেন পৃথিবীর সর্বতম ঘর যে ঘরটি মানুষ যাতে আবাদত করতে পারে আল্লাহর সেজন্য নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে মক্কায় অবস্থিত আমরা যাকে কে জানি আমাদের কৃবলা জানি তাহলে আল্লাহর ঘরের কত গুরুত্ব এবার আপনি দেখুন কিন্তু দুর্ভাগ্য বর্তমান এই জমানায় মসজিদের প্রতিযোগিতা চলছে এবং সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে কিন্তু মুসল্লিদের সংখ্যা কম রসুল সাল্লাহ আলিউসাল্লাম যে কথাটি বলেছেন যে বা মিন আকৌমুন্লা আল্লাহর ঘরে আল্লাহর বান্দার একত্রিত হবে কি জন্য তার সোনাত আদায় করার জন্য একত্রিত হবে কিন্তু সোনাতের পরেও বান্দাদের এই ঘরে আরো কিছু করার আছে আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লসাল্লাম মদিনার এই মসজিদকে এটাই ছিল তার পার্লামেন্ট এটাই ছিল তার আদালত এটাই ছিল তার বিচারাগার এটাই ছিল তার পরামর্শশালা রসলসলাল্লা সাল্লাম এখান থেকেই সব কিছু করেছেন এজন্য আল্লাহর ঘর মসজিদে কোরআনের তালিম হাদিসের তালিম জারি রেখা কত গুরুত্বপূর্ণ এই হাদিস দ্বারা আপনি বুঝতে পারছেন কিন্তু একটি কথা না বললেই নয় যে আমাদের সমাজে দেখা যায় যে মানুষ মসজিদের মেম্বরে কোরআন না রেখে বুহারের হাদিস না রেখে শহীদ হাদিস গ্রন্থ না রেখে মানুষের লেখা কোনো বই সেগুলিকে যত্ন করে রাখছে এবং সেগুলি সহি না জয়ীফ সেটাও যাচাই করছে না এটার গুরুত্ব সবচেয়ে বেশি দিচ্ছে আমরা যদি কোরআনের সত্যিকার প্রেমিক হতাম এবং রসুলসল্লাহ আনী রুসাল্লামের সন্ন্যতের যথাযথ অনুসারী হতাম তাহলে তো আমাদের জন্য ওইগুলি যথেষ্ট ছিল তবু আমরা বলবো আপনি কোনো বই মুসল্লিদের উদ্দেশ্যে সপ্তাহে পাঠ করতে পারেন কিন্তু সেটি যেন সহি শুদ্ধ হয় বানওয়াট কোনো হাদিস মিথ্যা কিসা কাহিনী এবং অতিরিক্ত ফজিলতের নামে যেন অবান্তন কোনো কথা সেটা জন্য না স্থান পায় কেন এটি আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহর আবাদতের জন্য আর এই আল্লাহর পথে মানুষকে ডাকা কোরআন ও হাদিসের ব্যাখ্যা করা কোরআন ও হাদিসের দার্শতার দৃশ্য চালু রাখা এটাও হচ্ছে একটি বড় আবাদত এজন্য রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আল্লাহর করে বান্দার একত্রিত হবে তারা আল্লাহর কিতাব তেলাও করবে ওই এতে দেয় আর অসুনা বা এবং পরস্পরে তারা পঠন পাঠন করবে এর অর্থ কি তারা কোরআন পড়বে এবং কোরআন একজন আরেকজনের কাছ থেকে শিখবে জানবে একজন আরেকজনকে শোনাবে কোরআনের মরমবাণী কোরআনের দাবি কি বোঝার জন্য চেষ্টা করবে এবং পরস্পরে এটা দর্শতা দৃশের ব্যবস্থা চালু রাখবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি এটি বড় অবাদত এজন্য আল্লাহর ঘরে আপনার যখন একত্রিত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা করবেন দীর্ঘ লম্বা কোনো বক্তৃতা করবেন না কেননা কোরআন ও হাদিসের কথা মানুষ মনোযোগ দিয়ে শুনবে সেজন্য আপনাকে অবশ্যই আপনার সংক্ষেপে জ্যামে সারাংশ মূল বক্তব্য আপনি উপস্থাপন করবেন চেষ্টা করবেন কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক বক্তব্য দেওয়ার জন্য দলিল ছাড়া কোনো কথা বলবেন না আল্লাহর এটা জিকিরের মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে আর এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রত্যেকেই যিনি কোরআন পড়তে পারবেন তিনি কোরআন পড়বেন যিনি পারবেন না তিনি শুনবেন আর শোনার কথা আল্লাহর নির্দেশ আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থেকে মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমরা আল্লাহর কোরআন তেলাওত হচ্ছে আর তার মাঝে হট্টগোল করবেন এটা মুসলিমদের আচরণ না বরং এটা জাহিরি যুগের কাফিরদের আচরণ ছিল তারা কোরআনের সামনে হইচই করত। হট্টগোল করত আওয়াজ বড় করত। উদ্দেশ্য হচ্ছে যে কোরআনের মর্মবাণী ওদের যেন কর্ণকুহরে প্রবেশ না করে যদি প্রবেশ করি আর ঢুকে যাবে ইমানও আনতে পারে সেজন্য তারা বলতো যে যখন কোরআন পড়া হয় তখন তোমরা কি করো কোরআন শুনিও না গোলমাল গুলমাল করো করো তাই করত সুতরাং কোরআনের আদব রক্ষা করতে হবে কোরআন যে কের এই জন্য আপনি পড়বেন আপনি পড়তে না পারেন তাহলে কাউকে দেখে যদি বলেন আর সে যদি দয়া করে আপনাকে পড়ে শোনায় তাহলে তো চমৎকার এজন্য যারা কোরআন পড়তে পারে না তারা কিন্তু কোরআন কারো কাছ থেকে শিখে নিতে পারে আর এই জন্য রসুলাম বলছেন হাইরুক কোরআন ও আল্লাহ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিখায় আপনি কোরআন শিখে নিতে পারেন রসুল্লাহ সাল্লাহ আনী সাল্লাম বলেছেন যারা কোরআন পড়ে এবং মাহের পারদর্শী সুন্দর করে পড়তে পারে সে লোকটি হবে সম্মানিত ফেরস তাদের সাথে সেই সম্মানিত আসব বাকি আলোচনায় ততক্ষণে আপনারা আমাদের সাথেই তখন ধন্যবাদ প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় পুনঃ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তার কিভাবে একমাত্র মোহাম্মদ রসোল্লা সাল আলী ওয়া অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলিউলামের সন্নাতে উদ্ভাসিত পাত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন আজ রাত সাড়ে আটটায় বাংলাদেশে সম্মানিত শুধু ও দর্শক বৃন্দ বিরতির পর পরে আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে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 কোরআন শুনবেন কোরআন তেলাওত হচ্ছে আর তার মাঝে হট্টগোল করবেন এটা মুসলিমদের আচরণ না বরং এটা জাহেরি যুগের কাফিরদের আচরণ ছিল তারা কোরআনের সামনে হইচই করত হট্টগোল করত আওয়াজ বড় করতো উদ্দেশ্য হচ্ছে যে কোরআনের মর্মবাণী ওদের যেন কর্ণকুহরে প্রবেশ না করে যদি প্রবেশ করে আর তাই ডুবে যাবে ইমানও আনতে পারে সেজন্য তারা বলতো যে যখন কোরআন পড়া হয়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 আর এই জন্য রসুল হাইরুকাহ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিখায় আপনি কোরআন শিখে নিতে পারেন রসুল যারা কোরআন পড়ে এবং মাহের পারদর্শী সুন্দর করে পড়তে পারে সে লোকটি হবে সম্মানিত ফেরস সাথে মা কের মিন বার সেই সম্মানিত আনুগত্য পরায়ণ ফেরাদের সাথে সেখানে সে সুযোগ পাবে আল্লাহর আলমিনের হাবিব আর যে ব্যক্তি কোরআন করে আল্লাহ কষ্ট করে সে যে কোরআন পড়ত জন্য। কিন্তু তাই বলে আপনি ভুল সংশোধনের চেষ্টা করবেন না এমনটি যেন হয় বরং শুদ্ধ করে কোরআন পড়ার চেষ্টা করবেন ও আঙ্গু লা আল্লাহ তোমাদের প্রতি দয়া করা হবে কাজেই এভাবেই আপনি কোরআন তেলাওত করবেন আল্লাহর জিকির দ্বারা সব সময় আপনার দিলকে তাজা রাখার চেষ্টা করবেন এই ধরনের জিকিরের মজলিস এই মজলিসগুলিকে বেহস্তের বাগান হিসাবে রসল আল্লাহ সালআসাল্লাম উল্লেখ করেছেন আল্লাহরবুল্লাহ আলমিন ফেরস্তাদেরকে বলেন যারা সাইয়াহি রাফিল অল জমিনে বিচরণ করে তাদেরকে বলেন তোমরা যাও বেহস্তের বাগান যেখানে পাবে সেখানে বসবে তারা জিজ্ঞাসা করলেন বেহসদের বাগানকে রসম বললেন হেলাক যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেটাই এই কোরআন ও হাদিসের আলোচনা এটাই হলো প্রকৃত জিকির সম্মিলিতভাবে সম্মিলিতভাবে আর কোনো জিকির নেই আমাদের দেশে বা আমাদের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলিতে জিকিরের নামে একত্রিত হয়ে চিল্লাইয়া চিল্লাইয়া জুড়ে জুড়ে আওয়াজ করে সবাই পড়তে থাকেন এইভাবে জিকির করা ইসলামের রীতি বিরুদ্ধ কেননা জিকির আল্লাহ আমি তোমাদের জিকির করব। তোমরা আমার জিকির করো আমি তোমাদেরকে মাফ করে দেব আল্লাহর জিকির আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে বেশি বেশি করে জিকির করো ও সব বকরাত অসিদা সকাল ও সন্ধ্যায় তোমরা আল্লাহর তসফি পাঠ করো আল্লাহর তাহমিদ তমজিদ পাঠ করো প্রত্যেকেই যার করে পাঠ করতে হবে কিন্তু সমস্যরে সম্মিলিতভাবে কাল্প সাফের নামে প্রচলিত যে জিকিরের প্রথা আছে যার কোনো বৃত্তি কোরআন হাদিসে নাই বরং আমরা জানি আমাদের প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লসাল্লাম একথা শুনতে পেলেন যে কিছু সাহাবি উচ্চস্বরে জিকির করছেন তাদেরকে আল্লাহ রসুল বললেন এর বাংলা তো ওই আল্লাহ ওই সত্তা যাকে তোমরা ডাকছ তোমরা যেখান থেকেই ডাকো না কেন তিনি সব শুনেন সব জানেন সব দেখেন সুতরাং এখানে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে জিকির আবাদত হিসাবে রসুলসল্লাভাবে করতে বলেছেন সেভাবেই আপনি করবেন এর বাহিরে অন্য কোনো পন্থায় আপনি করতে পারবেন না এখানে যে কথাটি বলা আছে হয়তো অনেকেই এই হাদিসটাকে দলিল হিসাবে গ্রহণ করেন এবং সম্মিলিত জিকিরের পক্ষে দলিল নেন আমরা বলব আপনি হাদিসটা পাক করুন যেখানে রসুলাম বলছেন আল্লাহর ঘরে বসবে ও কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তেলাওত করবে ওসুনা এবং ওই কোরআন তারা পরস্পরে পঠন পাঠন করবে এখানে কি এটাই জিকির কোরআন ও হাদিসের তালিম বয়ান এটাই জিকির উদ্দেশ্য আপনি আমি বানায় জিকিরের নামে অজিফার নামে চিল্লে কিছু করব যার অধিকার আমাদেরকে দেওয়া হয় নেই অথবা রসদ আলি ওসাল্লাম এহেন মজলিসের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে এই ধরনের মজলিস যেখানে ও হাদিসের পঠন পাঠন হয় জ্ঞান চর্চা হয় সে জ্ঞানচর্চার মজলিসে আল্লাহর সাক অবতী হয় সাহাবি হুসাই দোসাই রাজি তিনি কোরআন তেলাওত করতেছিলেন এবং তার বাহনটি পাশে বাঁধা ছিল হঠাৎ করে এই বাহনটা লাফালাফি করল পাশেই ছিল তার ছোট্ট ছেলে আশঙ্কা হলো যদি লাফিয়ে গিয়ে ছেলের উপরে পড়ে যায় তাই তিনি চোখ ঘোরালেন ওঠে দেখেন আকাশ মেঘবালা আর মতো ছেঁয়ে গেছে এই যে আকাশ মেঘমালার মতো ছেয়ে যাওয়া এটাই হলো আল্লাহর পক্ষ থেকে সাকিনা এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রশিয়ত রহমা সাহাবিউ হৃদয়ের রাজি আল্লাহ আনহু রসুল সাল আলিয়াসাল্লামকে যখন জানালেন রসুলাম বললেন কেউ সৈ তুমি পড়ো এই যে কোরআন তেলাওত তুমি করছিলে যদি পড়তে থাকতে তাহলে ওই যে মেঘমালা দেখছো এটা হলো আল্লাহর রহমত আর মেঘমালার মাঝ দি অসংখ্য লাইট দেখছ জ্বলছে এসবগুলি হলো আল্লাহর ফেরেস্তা ফেরেস্তারা কোরআন শোনার জন্য আকবার। আকবর কালাম কি কঠিনের কাছে কোরআন নাজিল হয়েছে অথচ রসুলাম নিজেই কোরআন শুনতে পছন্দ করতেন সাহাবি আবদুল্লাহকে রসুল বললেন আবদুল্লাহ কোরআন পড়ো তিনি বললেন কোরআন আপনার উপরে আমি করন পড়বন আপনার উপরে তখন রসুল আমি আলীম এরপর যখন ওই আয়াত আসিদা এই আয়াত আশার বললেন হ্যাঁ যথেষ্ট হ্যাঁ আর নয় একতা সত্যি আল্লাহকেই নির্বাচন করেছেন কাবের নাম নিয়েছেন তাই সাহাবি বললেন্লাহ আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন রসুলসল্ল ইসলাম বললেন হ্যাঁ হেলা তোমার নাম আল্লাহ বলেছেন তোমাকে কোরআন পড়তে আল্লাহ আকবর কাবের তেলাওত আল্লাহর কাছে পছন্দ হল আল্লাহ রব্বুল আয়ালমিন তেলাওতের জন্য নির্দেশ দিলেন এবং আর শে থেকে কাবের নাম নিলেন এসছে চমৎকার কি হতে পারে কোরআনের ফজিলত এজন্যই আল্লাহ রব্বুল আয়ালমিন হেয়ামতের দিনে বলবেন হে কোরআনের অনুসারীরা তোমরা কোরআন পড়ো এবং সর্বোচ্চ শিখর পর্যন্ত উঠো রসুল্লাহ করো তোমরা কোরআন তেলাউ করো কোরআন পড়ো কোরআন তোমাদের জন্য কেয়ামতের দিনে শেফায়াতকারী হিসাবে আসবে এই জন্য রসুল্লাহ অন্য হাদিসে বলেছেন যে কোরআন তোমার জন্য এই কোরআন হাদিসের আলোচনা আমাদের বেশি করে করতে হবে তবেই আমরা আল্লাহর পক্ষ থেকে সাকি না শান্তি দ্বারা পাব আল্লাহর পক্ষ থেকে তার রহমতের ফেরেশ আমাদেরকে ছায়া দেবেন এবং ফেরেস্তারা আমাদেরকে পাহারা দেবেন আমাদের সম্মানে পাহারাদার হয়ে যাবেন ফেরেস্তারা এর চেয়ে সৌভাগ্য আপনি কি পেতে চান এরপর আপনি যে মানুষের সামনে যে মজলিসে আল্লাহর জিকির করছেন আল্লাহর নাম নিচ্ছেন আল্লাহ রবিন তার কাছে যে সমস্ত ফেরেস্তারা রয়েছেন আপনাদের চেয়ে শ্রেষ্ঠ ওদের কাছে আপনাদের কথা বলবেন অন্য হাদিস রসুল্সহাম বলছেন ওই উবাহি বিহিমুল মানায় ফেরেস্তাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করবেন দেখো আমার বন্দারা তারা কিভাবে কোরআন পড়ছে এরপর সর্বশেষ বলছেন অতএবা কোরআন পড়ি কোরআন শিখি এবং কোরআনের জিকির চালু রাখি তবেই আমরা কল্যাণ পাবো সাথে সাথে আমরা আমলের প্রতিযোগিতায় প্রবৃত্ত হই আল্লাহ রবাহ আলমিন أما در شقول كي بشي بشي كري عمل قرار قرآن وحديث نجي جلع توفيق دان كرون آمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولي سائر المسلمين سبحانك اللهم حمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আর এ ফাইভ আলট্রায়ান ব্যাংক বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি 1 5 18 শর্ট কোড 300083 সেফটি জিরো ডাবল ওয়ানি টু থ্রি ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা রেট পিস টিভি পিস মানবতার সমাধান